ভা বরাজী আল্লাহ আনহুু তাকে নিয়ে যাওয়া হচ্ছে শুলিতে তাকে চড়িয়ে দেওয়া হচ্ছে অত্যা করা হচ্ছে তাকে শুলিতে চড়িয়ে এমন সময় তিনি আল্লাহ কাছে দোয়া করছেন।ফলাস্তু বালী হেইনা ওকতালু মুসলিমান আলা আই ও শাকিনকা না ফিল্লাহ হি মাসরাই পদালিকা ফিদা তিলহিলা হ আহি ফি আতাল শিল্মিন তিনি বলছেন আমার কোনো পরোয়া নাই, আমার কোনো আফসুস নেই যখন মুসলিম হওয়ার কারণে আমাকে হত্যা করা হচ্ছে আমার জীবনে কোনো পরোয়া নেই যে আমাকে কিভাবে কিভাবে কিভাবে হত্যা করা হচ্ছে আমাকে কেটে কেটে হত্যা করা হচ্ছে না আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হচ্ছে না আমাকে ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হচ্ছে আমার কোনো আফসুস নেই যে আমাকে মুসলিম হওয়ার কারণে তাও শহীদ মেনে নেওয়ার কারণে আমাকে হত্যা করা হচ্ছে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আমরা আজকে যুবক তারাও ছিলেন যুবক তাদেরও যৌবনের জীবন আমাদেরও জীবন আমাদেরও জীবন আল্লাহ আমাদেরকে শাহাদতের মৃত্যু নতিক করেন আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু সিব করেন আল্লাহ আমাদের মৃত্যু গুলোকে তার তাও জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের জীবনটাকে তার জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেকটা রক্ত, ফোটা প্রত্যেকটা শক্তি সামর্থ্য তার কবুল করে নেন আল্লাহ তার তাও হেঈদের গোড়ায় তার তাও জন্য আমাদের রক্তগুলোকে গুলোকে উৎসর্গ করার তাও দান করেন আমিন আল্লাহ উম্ম আমিন আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ পথে শাহাদ দান করেন আল্লাহ এমনই একটা মঞ্চে আমাদেরকে শাহাদ দান করেন মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ তাও সেইদের কথা বলতে থাকব আর শত্রু এসে আমাদেরকে আঘাত করে হত্যা করে দিবে আল্লাহ এমনই শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করেন আল্লাহ আমিন